सम्मानित मुस्लिम वृंद आज के अपन सामने एक विषय परिष्कार करते चाह जा नियमित खबर रखें सामाजिक जोधमे जरा नियमित खबर रखें अपना देखे थकबें गत कैक दिन धरे हमें एकडिओ क्लिप देखते प्राय समय एक भिडिओ क्लिप आसते अने शेयर करें भिडिओ क्लिप देखे यत अबा खल এবং দেখলাম এটা আমাদের বাংলাদেশ আমি মনে করেছি এটা বাংলাদেশের বাহিরে এটা বাংলাদেশের ভিতরে আপনার মুন্সীগঞ্জের দুই নং আসন ওখানের একটা ইউনিয়নের একটা স্কুল এই স্কুলে সেখানে স্কুলের গভর্নিং বডি কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে ওখানকার মাননীয় এমপি সাহেব সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্টুডেন্টরা ডানে বামে সব জায়গায় স্টুডেন্টরা বসা সেখানে আপনার এই স্টুডেন্টদের মধ্য থেকে পাঁচ ছয়জন মে তাদের হাতে কতগুলো ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে যেন এই আমন্ত্রিত অতিথিবৃন্দির গলায় এই ফুলের মালা পোড়ানো হয় সমস্যাটা হচ্ছে এখানে আপনাদেরকে আমি কেমন করে বোঝাই এই ভিডিও ক্লিপটা এমনভাবে আমি দেখলাম এখানে এ মেয়েগুলো একদম নত নতমস্তকে আস্তে আস্তে আসতে আস্তে সামনে যায় সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে একদম চুপ করে আবার সেখানে একটু বসে আবার দাঁড়ায় ফুলের তোরা দিবে দিবে ভাব কিন্তু দিচ্ছে না হাতটাকে যেরকম আপনার ওই হিন্দু মানুষেরা হিন্দু ভাইয়েরা যারা পূজা করে এরকম মাথা নত করে এরকম হাতটা করে রাখে না ওই মেয়েগুলো আপনার ফুলের তোরাগুলো ফুলের মালা হাতের মধ্যে রেখে ওই বৃন্দের সামনে দাঁড়িয়ে এরকম মাথা নত করে একবার সবগুলি মেয়ের মাথায় হিজাব আমি অবাক হয়ে গেলাম এটা বাংলাদেশের মুন্সীকর্থে এই ঘটনা যশোর সরি যশোরে চিন্তা করেন এখানে কি শিক্ষা হচ্ছে আজকে বাংলাদেশ শিক্ষালয় গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষা দেয় এদের চিন্তা এদের চেতনা এদের মানসিকতা এদের পর্যায়ে আজকে আছে। অবাক হয়ে যায় এদের মধ্যে দিনে সামান্য পরিমাণ জ্ঞান নাই এই ছাত্রছাত্রীদেরকে দিয়ে শিক্ষক করানো হচ্ছে যেভাবে হিন্দু মেয়েরা একটা মূর্তির সামনে মাথা করে হাত দিয়ে পূজা করে ঠিক সেরকম আজকে পূজা করতেছে এগুলো মুসলমানের করে সন্তান কথা হচ্ছে এই এই কুলাঙ্গার শিক্ষক এবং এই ম্যানেজমেন্টের যারা আছে এদের সম্মানিত বলছিলাম আমি গতকালকে জুমার খুব যে মজলিসে যে বৈঠকে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহ নাম ছাড়াই সেই মজলিস শেষ হয় সেখানে যারা আছে সবাই কাদারগ্রস্ত খায় বলি নাই হাদিস টি সই আবুদাউদ্ সই সনদের হাদিস আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আল্লাহর কোন নাম নেওয়া হচ্ছে না বক্তব্যের শুরুতে আপনার লেকচারের শুরুতে আল্লাহর নাম বিসপুল্লা বলে আলহামদুলিল্লাহ বলে শুরু করা এর মাঝখানে দুই একটা পুরাণের আয়াত বলা তাদেরকে একটু দাস দেওয়া এগুলো আজকে হচ্ছে না আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই ধরনের শিক্ষা ব্যবস্থা এই সবাইকে প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে মরা গাদার গুস্ত খাওয়ানো হচ্ছে উপস্থিত্রেয়ে যাবে এটা সেই বাংলাদেশ নয় এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা দরকার অন্যথায় আজকে এই প্রগতিশীল এই প্রগতিবাদী মানুষেরা এই আজকে স্বাধীনতার নাম দিয়ে মানুষকে এই শিরিক শিক্ষা দিচ্ছে এইভাবে আস্তে আস্তে আস্তে প্রচার পেতে পেতে একসময় এই বাংলাদেশের মানুষের এই বলতে কিছু থাকবে না তারা শিখবে এই ইসলাম বিরোধী থাকা যেরকম দরকার ঠিক তদ্রূপ এর প্রতিবাদ করা দরকার যদি এর প্রতিবাদ করা হয় তাহলে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে এই রূপগুলো আর কিছু নয় চামচা পাতাটা গোলাম এই শিক্ষকগুলো এই এমপি এই আপনারা ম্যানেজমেন্টের পাঁচটা গোলাম যদি গোলাম না হতো তাহলে এই এই কেন করানো হবে। আমার থাকবে যারা করবে আর এখন সেই মূর্তি পূজা থেকে মানুষ পূজা হচ্ছে কি মানুষ মানুষ পূজা না এটা সম্মানিত উপস্থিতি তাই এই চামচামি যারা করে এদের শিক্ষা দেওয়া দরকার সরকারের প্রতি আবেদন থাকবে আমরা যেহেতু মুসলিম এদেশে হিন্দুরা বসবাস করে থাকবে তারা বসবাস করুক তাদের মতো করুক কিন্তু মুসলমানের সন্তানকে কেন এই শিল্পী দেয়া হবে ওই এমপির ওই যারা দরকার পিঠে আপনি বলবেন কেন এমপি সাহেব কি করেছে তিনি তো বলেন নাই তিনি কেন বলেন নাই এই যে তুমি এটা করতেছো এটা তো মুসলমানের কাজ না যে অপরাধ করে আর যে সহে তোদের সমান না আর পূজাটা করতেছে ওই ম্যানেজমেন্টের ব্যক্তিদেরকে যারা গভর্নিং বডিতে দায়িত্বে আছে সম্মানিত উপস্থিতি তাই আমাদের সকলে সাবধান থাকতে হবে আপনার ঘরের মেয়েরা ছেলেরা যেখানে পড়ালেখা করতেছে তারা কি শিখতেছে এটা আপনাকে নজর দেওয়া দরকার কারণ সব কিছুর খবর রাখেন কিন্তু আপনার ঘরের ছেলেটা মেয়েটা ইমান হারা হয়ে যাচ্ছে মুসিক হয়ে যাচ্ছে নাস্তিক হচ্ছে এটা খবর রাখবেন না অতএব আমাদের সকলে সাবধান থাকা দরকার আল্লাহ সুবাহ দোয়া করি আল্লাহ সুবাহাশি পুরানের জ্ঞানে শিক্ষা দিবেন অন্যথায় কেমতে দিন আপনিও জাহান নামে যাবেন আপনার মেয়েকে জাহান নামে নিয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুজদান করুন আমিন